الله صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله وقال عز بن قائل وقال اتخذ الرحمن ولدا سبحانه بل عباد مكرمون لا يسبقونه بالقول وهم بأمره يعملون يعلم ما بين أيديهم وما خلفهم ولا يشفعون إلا لمن اتضى وهم من خشيته مشفقون عن جامل بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا تصفون كما تصف الملائكة عند ربها قال يطمون الصف الأول ويتراصون في الصف أخجه البخاري ومسلم عن قتادة رضي الله تعالى عنه ان النبي الله عليه وسلم عن اسمه مالك الله تعالى عن ابن رضي الله تعالى عنه قال ان عن النبي صلى الله عليه وسلم لما ذكر صعوده إلى السماء السابعه قال فرفعي البيت المعمور فسالت جبريل فقال هذا البيت المعمور يسلي فيه كل يوم 70 ألف ملك উপস্থিতিমন্ডলী অসংখ্য সুক্রিয়া আদায় করছি এই রাবুল ইস জাল মেহরবানি করে আজকের এই আলমিতে আমাদেরকে একত্রিত হওয়া তৌফিক দিয়েছেন আপনারা অবশ্যই জানেন যে আমরা সেই মূলনীতি গুলো নিয়ে কথা বলছিলাম কাজ এর ক্ষেত্রে সেটা আমরা আলোচনা করেছি সেটি সম্পৃক্ত ছিল ওহেদাতুল এবং হলিউডের যে আকিদা রয়েছে এর সাথে সম্পৃক্ত এবং এ কথা আমরা বলেছি যে কাজ পোষণ করে থাকে এ বিষয়ে মোটামুটি বিস্তারিত আলোচনা হয়েছে এরপর চার নম্বর যে মূলনীতি আহসুল কল জামাত এর মৌলিক মূলনীতি মধ্যে একটি আকিদার ক্ষেত্রে شريطه الايمان بالملائكه الكرام اجمالا وعما تفصيلا فبما صح به الدليل من اسمائهم وصفاتهم وعمالهم بحسب علم المكلف এখানে লেখক রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে সম্মানিত ফেরেশতাদের প্রতি ঈমান আনার সংক্ষিপ্তভাবে আমাদের উপর সকলের উপর অপরিহার্য বিস্তারিত আমি জানতে না পারলেও যে ফেরিস্তাদের প্রতি সমস্ত ফেরিস্তাদের প্রতি আমাদের ইমান আছে এই ইমান আমাদের পোষণ করতে হবে এই ইমান আমাদের কান্ত হবে এবং এই ইমান সংক্ষিপ্তভাবে ভাবে এই ইমান আনা আমাদের প্রত্যেকের উপর ফরক বাধ্যতামূলক এই ইজমাল ইমানের বিষয়টি মূলত যে সমস্ত ফেরিস্তাদেরকে আমরা বিশ্বাস করি এবং ফেরেস্তাদের ব্যাপারে আল্লাহবুল কোরআনের মধ্যে এবং্লাম ইসলামের মধ্যে যে তথ্য পেশ করেছেন যে তথ্য দিয়েছেন সেগুলোকে আমরা মজিমান সংক্ষিপ্ত ভাবে মৌলিকভাবে বিশ্বাস করি এটাই হচ্ছে মূলত মজিমাল ইমান ফেরস্তাদের ক্ষেত্রে আর ফেরস্তাদের ক্ষেত্রে বিস্তারিত ইমানের বিষয়টি যদি বিস্তারিত আমরা জানতে চাই তাহলে যে নাম হাদিসের মধ্যে এসেছে যেগুলো হাদিসের মধ্যে নাম হিসেবে উল্লেখ করা হচ্ছে এখানে শহীদ অলিলের কথা জন্য বলা হয়েছে ফেরেস্তাদের ব্যাপারে বিভিন্ন ধরনের প্রচলন কথা প্রতিটা বক্তব্য পাওয়া যায় যেগুলো হাদিসের কোন সমর্থন নেই সেগুলোর প্রতি বিশ্বাস আমাদের জন্য অপরিহার্য নয় এবং সেগুলোর প্রতি বিশ্বাস আনার কোন সুযোগও নেই তাই তাদের যে নামগুলো কোরআনের মধ্যে আল্লাহ রবী উল্লেখ করেছেন অথবা সসুল উল্লাহ সাল্লাহ ইসলাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন সেগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে ও সিফাতহিম এবং তাদের যে সিফাত গুলো আল্লাহ তারা কোরআনের মধ্যে অথবা সসুল উল্লাহ সাল্লাহ মধ্যে উল্লেখ করেছে সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে আমা আলিহীন এবং তাদের কাজ সমুহ কি আমার বিস্তারিত ইমান আনাটা মানে অপরিহার্য আর যার কাছে বিস্তারিত জ্ঞান নেই তারা তো বিস্তারিত জানার প্রয়োজন নেই তাদের নিয়ে এত বিস্তারিত দীর্ঘ আলোচনা করার যার কাছে জ্ঞান নেই সে যতটুকু মানে মুজমাল আছে যতটুকু জানা আছে ততটুকু বিশ্বাস করলেই বা ততটুকু ইমান আনলেই তার জন্য যথেষ্ট হয়ে যাবে এই চার নম্বর পয়েন্টে মূলত মৌলিক যে বিষয়টি নিয়ে আজকে যে আলোচ্য বিষয়টি সেটি হচ্ছে ফেরিস্তাদের প্রতি ইমান আনার ব্যাপারে আমাদেরকে প্রথমে যে দিকগুলো আহ জানতে হবে সেখানে প্রথমে আমাদেরকে জানতে হবে যে ফেরিস্তা এর পরিচয় সম্পর্কে জানতে হবে তারপরে আমরা জানবো যে ফেরিস্তাদের প্রতি ইমান বলতে কি বোঝায় ফেরিস্তাদের ইমানের জন্য যে রোপণ গুলো রয়েছে সেগুলো কি কি তারপরে কিছু বিষয় আছে সেগুলো আপনাদের সালা তারা আমরা মৌলিক চেষ্টা করবো দৃষ্টি আকর্ষণ করার জন্য সময় দিকে লক্ষ্য রেখে খুব দ্রুত আমরা চেষ্টা করব বিষয়গুলো দৃষ্টি আকর্ষণ করতে প্রথমে যে পয়েন্টটি আমি আলোচনা করবো সেটি হচ্ছে এই ফিরিস্তাদের প্রতি ইমান এটাই ফেরিস্তা শব্দটি কিন্তু আমরা কোরআন এবং হাদিসে কোথাও পাই না যেহেতু এটি আর শব্দ নয় পরে কোরআন এবং হাদিস হচ্ছে কিসে আরবি শব্দটা হচ্ছে কি বুঝানো হয় তাকে আদৌ কি আরবি ভাষায় আল্লাহ রব্দুল আলম যাদেরকে মেলা এক অথবা মেলা ফেরেস্তা নাম দেওয়া হচ্ছে তারা কি ঠিক ফেরিস্তা কি না যেহেতু এই আমাদের মধ্যে একেবারে ব্যাপকভাবে মানে বিস্তার লাভ করেছে কোথাও আমরা যখনই আলোচনা শুনি তখনই বক্তব্য তখনই চেষ্টা বলতে মূলত আমরা বুঝি যে মানে আল্লাহ তারা মালা একটা বলতে বুঝতে পারবে কিন্তু ফার্সি ভাষার যদি আপনি ডিকশনারি গুলো দেখেন তাহলে দেখবেন যে ফেরতে প্রাণে ক্যারিমের মধ্যে মালা বোঝানো হয়েছে কাছাকাছি বুঝায় ফেরস্তা হচ্ছে বাহ সেটা কেউ কিছু বহন করে নিয়ে আসলে সেই ফেরিস্তা এটা এক ব্যাপক অর্থবোধক শব্দটি শুধুমাত্র নিয়ে আসেন তাদেরকে বোঝানো হয়েছে যাই হোক কিন্তু সোজা আমরা যখন কোরআনে কেরিমের মধ্যে যাব যাব তখন আমাদের স্পষ্ট হবে যে কোরআনে কেরিমূলত যে শব্দটি ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে এখান থেকে হামজার মধ্যে যেই জবর রয়েছে এই জবরটাকে হামজার আগে নিয়ে যাওয়া হয়েছে মানে এরপরে দেওয়া হয়েছে সংক্ষেপ করার জন্য এটি আরবি ভাষায় যখন কোথাও আলিফ থাকে অতি উচ্চারণ শুরু হলে শব্দকে কি করে বন্যটাকে অনেক সময় হজব করে দেওয়া হয় গিয়েছে ম্যালাক এই শব্দটি মূলত হয়েছে উৎকুলিত হয়েছে এই রুট মানে তিনি উল্লেখ করেন আলমিবাম এবং কাপ এই তিনটাকে একসাথ করে আরবি ভাষার শব্দ ব্যবহার করা হয়ে থাকে মানে এটি একটা আশ্লুল একটা মূল শব্দ মৌলিক শব্দ বা মৌলিক ব্যবহার রয়েছে এই ব্যবহারটুকু আরবি ভাষায় হয়ে থাকে আর লেখক কোনো বস্তুর মধ্যে কোন শক্তি পাওয়ার যদি তৈরি হয় থাকে এটা কি বলা হয়ে থাকে মালাক অথবা মালিক অথবা এটি ব্যাপক অর্থ বোধক শব্দ ব্যবহৃত কোন বস্তুর মধ্যে কোন শক্তি সঞ্চার করা শক্তি তৈরি হয় থাকে এটাকে বলা হয়ে তাকে মেলাক অথবা মালিক অথবা মূল ইত্যাদি অর্থ কিন্তু এই সংজ্ঞা থেকে মূলত আমরা যেটা বুঝতে পেরেছি সেটি বলেছেন সেটা কাফ এর মূল শব্দ থেকে কিন্তু আমরা দেখি যে মূল শব্দ কিন্তু আমি বলেছি এটা শব্দ ছিল তাহলে বুঝে যাচ্ছে যে এটি মূলত এটার আসল শব্দ কিন্তু এমন নয় এখানে অতিরিক্ত যদি এমনটা হয়ে থাকে তাহলে এর মূল শব্দ হচ্ছে হামজা লাম কাফ অনেক দীর্ঘ বক্তব্য রয়েছে এর মূল শব্দ যদি হামজা লাম কাফ আলিকা এই অর্থে ব্যবহৃত হয়ে থাকে তাহলে আরবি ভাষা এটি মানে করা খবর নেয়া বার্তা বহন করা ইত্যাদি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এই জন্য উলুকা শব্দের ব্যবহার আপনারা দেখবেন আরবি ভাষায় তিনি অর্থ ব্যবহারিতের মধ্যে উল্লেখ করেন ফেরিস্তাদেরকে ফেরিস্তা হিসেবে এই জন্য নামকরণ করা হয়েছে যেহেতু তারা আল্লাহ এবং বান্দার মাঝে এবং নবীদের মাঝে আল্লাহ রসুল হিসেবে বার্তা বাহক হিসেবে এবং আল্লাহ বান্দাদের মধ্যে এই জন্য তাদেরকে রসুল বলা হয়েছে পুরায়ণ তাদেরকে রসুল হিসেবে আখ্যায়িত করেছে তারা আল্লাহ রবুল আলমিনের রসুল রসুলের বসে রসুল এটা যাই হোক না দিক থেকে এই কিভাবে ব্যাপকতা লাভ করেছে তা আমি জানি না যেমন আপনি টার্কিস দেশে তা করলে বলবেন যে ফেরেস্তা মনে হয় ফার্সি থেকেই সেখানে ঢুকে গিয়েছে এমনটা হতে পারে কিন্তু এখানে মালায় এর বহু বছর হচ্ছে মালায় এখা বোঝানো হয়ে থাকে যারা আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে নির্দেশিত হয়ে কোন বার্তা বা আল্লাহ রাখতে আগমন করে থাকে তাদেরকে বুঝানো হয়ে থাকে এটি হল ফেরেস্টা এর শাব্দিক যে বিশ্লেষণ যতটুকু আমাদের সম্ভব আপনাদের সামনে তুলে ধরলাম এবার আসনের একটা পরিভাষা রয়েছে এই পরিভাষা নিয়ে আলেকদের মধ্যে দীর্ঘ অনেক বক্তব্য রয়েছে অনেকলাফ রয়েছে এতলাফ আলোচনা করার মতো সময় নেই শুধুমাত্র মূল কথাটুকু মূল কথা হচ্ছে গিয়ে একাধিক দিতে গিয়ে আলিম কথা বলেছেন যে মিন খালকুন্লা আল্লাহ তালার সৃষ্টি জগতে একটা সৃষ্টি এরা মানুষ যেমনিভাবে সৃষ্টি এরা তেমনিভাবে আল্লাহ তালার সৃষ্টির অন্যতম একটা সৃষ্টি আল্লাহ আব্দুল আলমিন তাদের নূর থেকে সৃষ্টি করেছেন মানুষ নূর থেকে সৃষ্টি হয়নি তাহলে প্রথম পার্থক্য দেখা যাচ্ছে যে এরা আল্লাহলুক হলেও মখলুক এর মধ্যে মানুষ মাকলুক হচ্ছে মাটি থেকে আর এরা এরা মাখলুক হচ্ছে সৃষ্টি হচ্ছে ওই থেকে নূর থেকে মারবুবুর এরা আল্লাহ আব্বুল আলমিনের এদেরকে লালন পালন করুন এটা আল্লাহ তালার মানে পরিচর্যার মধ্যে থাকেন এবং আল্লাহ মানুষ উল্টা তাদেরকে যা করতে নির্দেশ দেওয়া হয় তারা তাই করেন লাইফি তাদের পুরুষ অথবা নারী এই ধরনের কোনো বৈশিষ্ট্য তাদের নেই তাদেরকে এই বৈশিষ্ট্যের বৈশিষ্ট্য মনিত করা যায় না পুরুষ বলা যাবে না নারী বলা যাবে না অর্থাৎ নারী পুরুষ এই কোন ধরনের জেন্ডার তাদের উপর কিছু প্রযোজ্য হবে না তাদের উপর প্রযোজ্য হবে না তাহলে মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মানুষ কিন্তু নারী পুরুষের মাধ্যমে মানে ফেরেস তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে লা তারা খায় না যে খাবারও নেই মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে ওলাাইয়া শাবুন তারা পানও করে না তারপরে ওলাইয়াম লুন যতই তাদেরকে দায়িত্ব দেয়া হয় তারা কখনো বিরক্ত হয় না মানুষের মধ্যে বিরক্তি এসে যায় মানুষের স্বভাব ছাত্র কোনো একটা কাজ করলে এসে বিরক্ত হয়ে যায় কিন্তু ফেরেস তারা বিরক্ত হয় না ওয়ালাইয়াতে আগুন এবং কোনো কাজ করার পরে পরিশ্রান্ত ক্লান্ত হয় না ক্লান্তি পরিশ্রান্ত হওয়ার মতো অবস্থা তাদের নেই তারা এ ধরনের হন না এরপরে কাহুন পরস্পরের মধ্যে কোনো এই গোষ্ঠীর পরস্পরের যে বৈবাহিক সম্পর্ক রয়েছে এই বৈবাহিক সম্পর্কের দিকটাও আল্লাহ রব্দ রাখেননি এরপরে বলতেছেন আরেকটি সংখ্যা হল ওয়াল এদের সংখ্যা আল্লাহ তারা ছাড়া আর কেউ জানেন না সংখ্যাও কত কত সংখ্যার মধ্যে সীমাবদ্ধ এটি আল্লাহ ছাড়া আর দুনিয়ার কেউ জানেন না এটা এক মানে ফেরিস্তাদের যে মৌলিক যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞার মধ্যে বলা হয়েছে কেউ কেউ এটাকে এই সংজ্ঞাকে আরো বিভিন্নভাবে উল্লেখ করেছেন আরেকটি সংজ্ঞা এভাবে দেয়া হয়েছে পরিচয়ের মধ্যে যারা ফেরিস্তাদের সংজ্ঞা দিয়েছেন তারা বলেছেন ডিফারেন্সটা হচ্ছে اجسام النورانيهது এরা হচ্ছে নূরানী আলোক উচ্ছল বা রূপময় الله تعالی আল্লাহ রুবুল আলামিনের অনুমতি এমন শক্তি আল্লাহ তারা দিয়েছেন যে শক্তির মাধ্যমে তারা বিভিন্ন আকৃতিতে নিজেদের আত্মপ্রকাশ করতে পারে তাদের আত্মপ্রকাশের ধরন এক নয় বিভিন্ন আকৃতিতে তারা আত্মপ্রকাশ করতে পারে তবে এই আত্মপ্রকাশ করার সাথে শর্ত হচ্ছে বেদ নিল্লা হে তারা আল্লাহ রাব্বুল আলমিনের অনুমতি সাপেক্ষে মানে নিজের ইচ্ছা অনুযায়ী সে বিভিন্ন আত্মপ্রকাশ করবেলাইকুম সালাম আলাইকুম আমি এগারো নম্বর এগারো নম্বর রোড পাঁচ নম্বর হাউস আসেন এখানে আহ আমি বলতেছিলাম যেটা সেটা হলো এই এটা ইতিহাস মানে বিভিন্ন আকার যে ধারণ করার ক্ষমতা এটা মূলত তাদের ব্যক্তিগত ইতিয়ারের বিষয় নয় তারা ইতিহার করে এটাকে নিজেরা করতে পারেন ব্যাপারটা এমন এই মধ্যে বলা হচ্ছে যেটা এই যে বিভিন্ন তারা ধারণ করতে পারেন অনুমতি সাপেক্ষে আল্লাহ সুবাহ তারা তাদেরকে অনুমতি দিয়ে দিলে তাহলে তারা এই কাজটুকু করতে পারেন অন্যথায় তারা এটি করতে পারেন না এবার আসুন আমরা যে মৌলিক পয়েন্ট নিয়ে আলোচনা আজকের আলোচনার মধ্যে আমরা যে মৌলিক বিষয়গুলো নির্দিষ্ট আকর্ষণ করবো সেটা হলো এই আহ জামায়াতামাই ইমান বিলাই প্রতি প্রতিমানের বিষয়টিকে কয়েকটি মৌলিক চ্যাপ্টারের মধ্যে কয়েকটি মৌলিক বিষয়ের সাথে সম্পৃক্ত করেছেন যেগুলো ফেরিস্তাদের প্রতি ইমানের জন্য মৌলিক রক্ষণ যেগুলো কেউ যদি যে কোনো একটি কর স্বীকার করে তাহলে তিনি ফেরিস্তাদের প্রতি ইমান আনলেন না যে কোনো একটা কর স্বীকার করলেন তিনি ফেরিস্তাদের প্রতি ইমান আনলেন না এবং এই মৌলিক রোকন আমাদেরকে জানতে হবে এক নম্বর মৌলিক যে রোকনটি সেটি হচ্ছে এই ফেরিস্তাদের অস্তিত্বে তারা আছে এটা যে আমাদের বিশ্বাস করতে হবে মানে ফেরিস্তা আছে এই বিশ্বাসটুকু ইমানদার ব্যক্তিদের জন্য অপরিহার্য এবং এটি রোক্ষণ এখন কেউ যদি মনে করে যে না বলে ফেরিস্তাদের কথা করার মধ্যে আল্লাহ বললেও কোথায় ফেরিস্তা কোথাও কত দেখি না ফেরিস্তা বিশ্বাস করলাম না অস্তিত্ব যদি কেউ বিশ্বাস অবিশ্বাস করে তিনি ফের প্রতি মালাই অস্বীকার করলেন আর ইমান করলে তিনি আল্লাহ অস্বীকার করলেন যেহেতু এর সাথে সম্পৃক্ত বিষয় তাই কেউ যদি বলে যে না আমি এতটুকু বিশ্বাস করি যে ফেরেস্তাদের কত আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন কিন্তু ফেরিস্তাদের অস্তিত্ব আছে এটা আমি মনে না না ফের আছে সম্পূর্ণ সন্দেহ হয় আমাদেরকে বিশ্বাস করতাশি আয়তের মধ্যে সেই সায়াটা আগের আয়তের মধ্যে আল্লাহ সু তারা স্পষ্ট করে ই ফেরিস্তাদের ইমানের বিষয়টি তুলে ধরেছে তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তার প্রতি তিনি ইমান আনেন তার সবাই আল্লাহর প্রতি ইমান আনেনিহি এবং তার ফেস তাদের প্রতি মালা একাতিকে এই মালা শব্দকে আল্লাহর দিকে সম্পর্কিত করা হয়েছে বুঝতে পেরেছি মানে এটা আল্লাহর ফেরিস্তা মানে এদের সম্পর্কে কিন্তু মারা এখাত আল্লাহ দিকে সম্পৃক্ত করা হচ্ছে যে এই আল্লাহ তারা যে ফেরিস্তা গুলো আছে সেগুলোর প্রতি তারা ইমান আনে তাহলে ইমান আনার জন্য মৌলিক একটি শর্ত বলে দেওয়া হচ্ছে যে এটা অবশ্যই ইমান আনতে হবে অন্যতম হতে পারবে না মুমিনের পরিচয় হচ্ছে তারা ফেরিস্তাদের প্রতি ইমান আনবে ای কারণে فرمایا যুনকির وجود الملائکه فقط كفر তাই যে ব্যক্তি ফেরেশতাদের অস্তিত্ব অস্বীকার করবে ফেরেশতা নেই এটাকে এই কথা এভাবে বলবে সে কুফরি করল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা এর 136 নম্বর আয়াতে মধ্যে বলে দিচ্ছেন সূরা নিসা এর 136 নম্বর যে আল্লাহর প্রতি কুফরি করল এবং তার ফেস্তাদের প্রতি কুফুরি করলো কুতুবিহী তার কিতাব সমস স্বীকার করলো এবং তার রসুল কীকার করলো আখের এবং আখেরাত কালকে বড় মানে শেষ দিবস কীকার করলো সে বড় ধরনের বিভ্রান্তির মধ্যে নিজেকে লিপ্ত করলো বা প্রতি প্রতি ফুলো আর সেই বড় বিভ্রান্তি আর কিছুই নয় সেটা হচ্ছে কি কুফুরি আর কিছুই নয় সেটা হচ্ছে কুফুরি আহলে শুনতল জামাত প্রথম এই বিষয়টি বিশ্বাস করে থাকেন যে ফেরেস তারা হচ্ছে আল্লাহ সুহানের আল্লাহ রাব্বুল আলামিনের এদের অস্তিত্ব রয়েছে আল্লাহ রব্বুল আলমিন এদের অস্তিত্ব দিয়েছেন এটা আমরা বিশ্বাস করব সেকেন্ড যেই মৌলিক মূলনীতি বা লক্ষণ সেটি হচ্ছে এরা হচ্ছে আল্লাহ তাল মাহলুক অন্য সব মাহলুকের মতো এরা আল্লাহ হাবুল আলমিনের মাখলুক বাকি অন্য যে সমস্ত মখলুকাত আল্লাহ করেছেন এই না আমরা যে এরা মাখলুক নয় বুঝ পেরে যে এরা আল্লাহ সৃষ্টি এখানে অনেক বিভ্রাট বিভ্রান্তি তৈরি হয়েছে প্রথম বিভ্রান্তি তৈরি হয়েছে মুসলিম দার্শনিক নামে একটা গ্রুপ বেরিয়ে আসছিল যারা ইসলামী চিন্তাধারা এবং ইসলামী আকৃতা পৃথিবীর বিভিন্ন দর্শনের সাথে সামঞ্জস্য বিধান করার জন্য সমন্বয় সাধন করার জন্য চেষ্টা করতেছিল তারা মনে করলো যে না যদি ফেরেস্তাদেরকে মানুষের মতো অথবা অন্য সৃষ্টির মতো মফলুক মেনে নেওয়া হয় এই ধারণা করা হয় তাকে যে ফেরিস্তারা মাকলুক সৃষ্টি যদি এ বিশ্বাস করা হয় তাকে তাহলে কোথায় ফেরিস্তাদের কোন অস্তিত্ব দেখবি না কোথাও তো আমরা এটা বোঝা যায় না যে ফেরিস্তারা মাকলুক হতে পারে তাহলে তারা কোথায় এটা বড় ধরনের বিপদের মধ্যে পড়ে তখন তারা ফেরিস্তাদের নিয়ে চিন্তা করলেন বড় বিপদে চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পড়ে যাওয়ার পর এই দল শেষ পর্যন্ত একটা তাদের বের হওয়ার জন্য মানে তাদের নিজেদের বের হওয়ার জন্য একটা কি করলেন পথ আবিষ্কার করলেন বলে ফেরস্তারা হচ্ছে মানুষ এবং অন্যান্য যে সৃষ্টি জগৎ আছে এগুলো হচ্ছে আজসাম সৃষ্টির এটা মানে সত্তা রয়েছে এই সত্তাগত সৃষ্টি আর ফেরস্তারা হচ্ছে এগুলো হচ্ছে সত্যাবিহীন সৃষ্টি সৃষ্টিকে দুভাগে বাদ করে দিলাম সহজে তাহলে আর কোন অসুবিধা নেই এগুলো সত্যাবিহীন জিনিসটা কি হবে লোকদের ধরেন আলো বুঝাতে পারছে খারাপ না বুঝাতে পারছে ব্যাপারটা কারণ এখন আপনি যদি বলেন আলো কোথায় আছে আলো আলো যদি তালাশ করে দেখে যে কোথাও তো আলো তালাশ করে পাওয়া যাবে না বলে যে ধরেন বাতাস এখনকার তখনকার সময় এখনকার যে ডিজিটাল বাড়ি চিন্তাধারা সেটা তো ঠিক অনুরূপভাবে ভাবে ফেরেস্তারাও এই ধরনের একটা সৃষ্টি এদের সত্তা নেই এদের কোন আশ্রাম নেই এদের কোনো সত্তা নেই এদের কোনো এরা এই ধরনের যে সৃষ্টি আছে এই সৃষ্টির সাথে ফির আল্লা তালা বলেছেন মূলত যেহেতু উলুকা শব্দ থেকে এটা এসেছে আরবি ভাষায় শাব্দিক বিশ্লেষণ থেকে বুঝা যাচ্ছে যে এমনি ফারেস যে বলেছে পৌয়া এটা হচ্ছে শক্তি সুতরাং যদি আমরা এটাকে শক্তি বলি তাহলে আর মানে আমাদের কোনো অসুবিধা নেই ফেরেস্তারা একটা শক্তি এটা আল্লাহ তালার এটা সৃষ্টি বটে কিন্তু সৃষ্টি হলেও এটা ভিন্ন ধরনের একটা সৃষ্টি যেটা হল শুধু শক্তি বলছি আপনি যেটা কথা বললেন মানে শুধু আল্লাহ তালা শক্তি ফেরেস্তাদেরকে আল্লাহ রাব্বুল আলমীর শক্তি হিসেবে আখ্যায়িত করলেন ता आल्ला शक्ति हिसेबा शक्ति हिसाब से क्या आल्लाबुल आलमीन कुरानी विभिन्न जैगए विभिन्न स्थान आल्ला फिर सृष्टि कथा उल्लेख करबुल आलमीन तक सृष्टि कर फिर तेल तो तक अपनी अनेकता अस्वीकार कर बसलेंल्लाहबुल आलमी सृष्टि के अस्वीकार करी बर सृष्टिर मध्य आल्लाबुल आलमीन एम एक बक्त्य दिए दिए বা এমন কথা আল্লাহ রাব্দুল আলমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেখান থেকে আমরা এটা উপলব্ধি করতে পারছি যে ফেরেস্তারা মূলত আল্লাহ রাব্বুল আলমিনের ওই ধরনের সৃষ্টি যে ধরনের সৃষ্টি আল্লাহ রাব্বুল আলমিন মানুষ দিকে করেছেন ওই মানুষের মতো ওই ধরনের সৃষ্টি নয় বলে আবার সেটা কোন ধরনের কথা সেটা কি জিনিস তখন তারা বলে যে একটু দেখেন কোরআনে করিমের সুরা আরফের চোদ্দ নম্বর আয় কোরআনে করিমের সুরা আরফের চোয়ের নম্বর আয়ের মধ্যে আল্লাহ তালা কি বলতেছেন আল্লাহরাবুল আলমিন বলতেছেন যে আলা তোমরা জেনে রাখো মানে আল্লাহ এবং নির্দেশ আল খালক হইল সৃষ্টি ক্রিয়েশন সৃষ্টি আর আমর দুইটাকে এক জিনিস কিনা বিপাকে মধ্যে পড়ে গিয়েছে আল্লাহর এই কথা নিয়ে আরো বড় বিপদের মধ্যে পড়ে গিয়েছে বলেন যে সৃষ্টি যেটা এটা যদি মানে মানে আল্লাহর আমর হয় তাহলে তো একই জিনিস কিন্তু একই জিনিস বলতেছে আল্লাহ তারা বলতেছেন তারা বললেন যে সৃষ্টি জগৎ আল্লাহ রবিন সৃষ্টি করেছে এটা হলো খালক এটা হলো তাকমিন খালক সৃষ্টি আল্লাহ তারা তাকবিনের মাধ্যমে করেছেন আরেকটা আল্লাহ রব্গুল আলমিন দেখে দিয়েছেন সেটা হচ্ছে তাকমিন আমর নির্দেশ ওয়ার্ড আল্লাহ রব্গুল আলমিনের এই জন্য আল্লাহ বলে আপনার কাছে রব্বি রুখ হচ্ছে আমার রবের নির্দেশ তাহলে বুঝা গেল অর্ডার একটা পেয়ে গিয়েছি আর রু তো দেখা যায় না মাথা পুরাটা কেটে ফেলেন তো কোথায় রু বের করতে পারবে কিনা আদৌ রুপাবেন কিনা কোথাও কোথাও তো রুম এখন আমরা বুঝতে পেরেছি তাকবিনটা আল্লাহ হওয়ার জন্য আল্লাহ রাবুল একটা হচ্ছে নির্দেশ খালুক সৃষ্টির জন্য আর একটা হচ্ছে শুধুমাত্র আমর মানে এটা ওয়ার্ডার করেন আর এই ওয়ার্ডার যেটা আল্লাহ সুবাহ মানে সৃষ্টির জন্য করে থাকেন এটা হচ্ছে এর কোন অস্তিত্ব নেই এর কোনো কিনে আকার আকৃতি নেই এর কোনো সত্তা নেই এর কোনো কিনে সত্তা নেই এই বক্তব্যের মাধ্যমে মানে এটি বলতে যে আল্লাহ করেছেন। আলমিনা মূলত মানুষের মতো যে মাখলুক এই মাখলুক নয় বরং ফেরেস্তারা হচ্ছে আল্লাহ তার একটা আমুল আল্লাহ রবুল আলমিন একটা এটা হচ্ছে একটা পাওয়ার ফেরিস্তানের বিষয় নিয়ে মুসলিম এই দার্শনিক যারা যারা ইসলামী আকিদা এবং ইসলামী চিন্তাধারাকে এবং অন্যান্য যে সমস্ত দর্শন রয়েছে গ্রিক দর্শন ইন্ডিয়ান দর্শন যে দর্শনগুলো রয়েছে এই দর্শনকে যারা একসাথ করার জন্য চেষ্টা করেছেন এরা সবাই মানে এই চিন্তাধারায় বিশ্বাসী বলে যেটা পারলাম না আমরা এইভাবেই মেনে নিতে যেটা মাখলুক মানুষের মতো মাখলুক এটা আমরা মেনে নিতে পারলাম না পরবর্তীতে তাদের পরবর্তীতে একদলোক ফেরেস্তা বলে যে ঠিক আছে তাহলে কারা ফেরস্তা বলে যে এই যে তারকার আজই দেখতে পাচ্ছ সারা পৃথিবীর মধ্যে আকাশের মধ্যে যেদিকে তারা যেদিকে তারকা এটা হচ্ছে ফেরেস্তা এখন এই দল লোক রেখেছেন এরা হচ্ছে ফেরিস্তা ফলে আপনারা দেখবেন পৃথিবীর ইতিহাস তারকা পূজা তখন থেকে চালু হয়েছে যখন তারকা সম্পর্কে এই কনসেপ্ট এই ধারণা মানুষের মধ্যে তৈরি হয়েছে যে তারকা হচ্ছে এমন পর যে পরের মাধ্যমে গোটা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন পরিচালনার ক্ষেত্রে এবং বিভিন্ন প্রভাব পৃথিবীর তারকার প্রভাব থাকতে পারে এর বৃষ্টি হয় এর এর মাধ্যমে মাধ্যমে হয় নদীগুলো মানে জোয়ার বাটা হয় ইত্যাদি ইত্যাদি ফলে তারকার প্রভাবকে তারা মনে করেছে এটাই হচ্ছে ফেরস্তা এবং এরাই হলো ফেরস্তা এই আকৃদার দ্বারা চলে গিয়েছে মক্কর জাহেরি সমাজ তারা ফেরিস্তানের ব্যাপারে তাদের যে চিন্তা ধারা ছিল সেটা আরো আরো আর ছিল তারা ফেরিস্তানের ব্যাপারে যারা আল্লাহবুল স্বীকার করে আল্লাহবুল আলমিনকে স্বীকার করে না তারা ফেরিস্তানকে স্বীকার করে না যেহেতু তারা দেখে না তাদের কমন যুক্তি দিয়ে তারা এই কথা প্রমাণ করতে চায় যে আমরা আল্লাহকে যেহেতু দেখি না আমরা যেগুলো দেখি না এগুলো কিছুই আমরা বিশ্বাস করি না এগুলো বিশ্বাস করব না কিন্তু যা মস্যিক সমাজ তাদের বিশ্বাস ছিল এই ক্ষেত্রে তারা মনে করছে যে ফেরেস্তারা হচ্ছে আল্লাহ রা গ্রহণ করেছে এক দলনের মানে নারী সৃষ্টি এদেরকে আল্লাহ সুবাহ তার জন্য তার কন্যা হিসেবে এদেরকে নিয়েছেন অর্থাৎ এরা আল্লাহ রব্লুল আলমিনের কন্যা জন্মগত কন্যা এমনটা বলেন মনে করতে না কন্যা হিসেবে আল্লাহ তারা এদেরকে গ্রহণ করেছে বুঝতে পেরেছেন আল্লাহ রাবুলের জন্য তারা মনে করতে যে এটা আল্লাহর কন্যার মতো কারণ এদেরকে সুন্দর ভালো মনে করতে তারা এজন্য জন্য ফেরেস্তাদের যখন তারা বিভিন্ন ধরনের ছবি আঙ্কন করত ওই জাহিনী সমাজের লোকেরা সুন্দর সুন্দর ছবি দিত ফেরিস্তাদের বুঝতে পেরেছেন কিনা এই জন্য সুন্দর ছবি আঙ্কন করতো যে ফেরিস্তারা হচ্ছে আল্লাহর কন্যা এবং খুব সুন্দর এটা বোঝানোর জন্য তারা এটা করতো আমি বলতেছিলাম দ্বিতীয় যে পয়েন্টটি আহলিসের আকিদা ফেরেস্তাদের ক্ষেত্রে সেটা হলো এই যে ফেরেস্তারা হচ্ছে মূলত মখলুক ফেরেস্তাদেরকে আল্লাহ সুবাহ সৃষ্টি করেছেন সুতরাং আহসুদ্দুল্জামাত এখানে পোষণ করে থাকেন সেটি হলো তাদের অস্তিত্ব আছে এটা যেমনি বিশ্বাস করে থাকেন তেমনি ভাবে আহলিস্জামাত এই আকিদা বিশ্বাস করেন যে আন্ন এবাদুল তারা হচ্ছে আল্লাহর মখলুক এবং আল্লাহর বান্দা শুধু মাকলুক যে তা ন বরং আল্লাহর বান্দা আল্লাহ রব্লুল আলমিন গোটা মাকলুকাত যা কিছু আছে সব কিছুকে আল্লাহ রব্দুল আলমিন তার বন্দুকি থেকে কাউকে আল্লাহ রবুল ছাড় দেন সেটা মাকলুকাতের মধ্যে মানুষ হোক অথবা জিন হোক অথবা অন্য কিছু হোক কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের এবাদতের ক্ষেত্রে মাকলুকাত দুভাগে বিভক্ত মাকলুকাত আল্লাহ রাবুল আলমিনের এবারের ক্ষেত্রে কিভাবে বিভক্ত বিভক্ত একটা হচ্ছে তারা এবাদতের জন্য নির্দেশ প্রাপ্ত হয়ে এবাদত করে থাকে সেটা হচ্ছে ওমা খাল জিন্ন ইনসাই জিনারা সৃষ্টি করেছেন জিনিস নির্দেশ পেয়ে আল্লাহ রাবুল আলমিনের ইবাদত করে থাকে আর বাকি আল্লাহ রে মানে সরাসরি আল্লাহর নির্দেশের অধীনে থেকে তারা আল্লাহর ইবাদত করে যাচ্ছে তাদের ইবাদতের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই তাদের বিষয়টি আনুগত্যের অধীনে তাদের ইখতিয়ার বা ইচ্ছার অধীনে নয় বরং আল্লাহ ইবাদতের জন্য তারা বাধ্য ফলে আহ জামাত এই আকিদা পোষণ করে থাকেন যে এরা হচ্ছে আল্লাহ তারা নূর থেকে সৃষ্টি করেছেন নূর থেকে সৃষ্টি করে করার পরে এই সৃষ্টি যদিও আমাদের বাহ্যিক দৃষ্টিতে অবলোকনে আসে না আপনি খালি চোখে দেখবেন না কিন্তু জাওয়াত মাহসুসা এটি এমন সত্তা যে সত্তা উপলব্ধি করা যায় এটি যখন ফেরেস্তারা অবতীর্ণ আল্লাহুল পক্ষ থেকে নির্দেশ দিয়ে যখন জিবিল আমিনাম এবং ফেরেস্তারা অবতীর্ণ হয়ে থাকে তখন দেখা যায় যে পৃথিবী একটা মানে মনে হয় যে বোধ করছে ফেরিস তাদের আগমনটা হয় এটি উপলব্ধ হয় তাকে এটা সত্যিকার ব্যক্তিরা উপলব্ধি করতে পারেন মাহসুসার তাদেরকে দেখতে পান বুঝতে পেরেছে কিনা ফেরিস তাদেরকে দেখতে পেয়েছেন যেমন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ছাড়াও রসুল্লাহ সময় একজন সাহাবি ফেরিস্তাদেরকে দেখতে পেয়েছেন তিনি হচ্ছেন উসাইহুদায় রী তিনি সরাসরি কোরআন তেলাবাদ করতেছিলেন হুদায়ু তিনি কোরআন তেল করতেছিলেন এত সুন্দর তেলাবাদ করতেছিলেন কোরআন করিমেস্তাদের গেল তার কোরআন তেলাবাদ শুনেছিল এবং তিনি তাদের দেখতে পেয়েছেন তো এই জন্য জামায় মাহসুদ কেউ কেউ দেখতে পানিদার মোলি বিষয় হচ্ছে এরা কোন ধরনের বায়বিক অথবা করে আবিষ্কার করেছে আল্লাহ নির্দেশ এরা শুধুমাত্র নির্দেশই আর কিছু না এই ধরনের কোনো কিছু আহ জামাত বিশ্বাস করেন না কোনো অদৃশ্য শক্তি এটাও মনে করেন না এখন আপনি দেখবেন হিন্দু ধর্মের লেটেস্ট যে চিন্তাধারা সেই চিন্তাধারার মধ্যে হিন্দুরা অবতার বিরাজে বিশ্বাসী ছিল এবং হিন্দুরা প্রথম যুগে সম্পর্কে তাদের ছিল কিন্তু এখন তারা মনে করে থাকে এই একটা গোপন শক্তি ফেরিস্তা সম্পর্কে তাদের ধারণা হচ্ছে অদৃশ্য শক্তি তো এই ধরনের কোন অদৃশ্য শক্তিও মূলত শূন্য অনুসারে যারা আহ জামাত তারা এই ধরনের কোন অদৃশ্য শক্তি হিসেবে ফেরেস্তাদেরকে মনে করেন না বরং তারা মনে করে থাকেন তাদের বসবাস কিন্তু দুনিয়াতে নয় তাদের বসবাস হচ্ছে আসমানে যেহেতু কোন একটি আদিসের মাধ্যমে বক্তব্য সাব্যস্ত হয়নি এবং তাদের সৃষ্টি সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো সম্পর্কে আহ জামাত এই আকিদা পোষণ করে থাকেন যে ওয়েল মেলা তাদের সৃষ্টি অনেক বিশাল মানুষের মতো এই এই আকৃতির বা এই নর্মাল আকৃতির সৃষ্টি নয় একটা ভিন্ন আকৃতির তাদের মধ্যে তাদের মধ্যে কারো কারো দুইটি ডানা রয়েছে অমিন হুম আল্লাহ তারা কোরআন মধ্যে বলেছেন কারো তিনটি ডানা রয়েছে অমিন হুম আল্লাহ আর কারো চারটি রয়েছে এটা কোরআন দাঁড়া ছিল একটা দিক কোন আকৃতির এবার আপনার কল্পনা অনুযায়ী আপনি করলে মিলাতে পারবেন না তাকে সৃষ্টি করেছেন তিনি সুতরাং এটি অনেক বিশাল আল্লাহ সুবাহ সৃষ্টি আল্লাহ রাবুলার আমি অনেক বড় সৃষ্টি ফেরিস আমি ফেরিস তাদের মৌলিক দিয়ে দুইটি পয়েন্ট এক হচ্ছে এই তাদের অস্তিত্বের বিষয়টি দ্বিতীয় হচ্ছে তারা মাখলুক এটা আমরা তাদের মাখলুকের সাথে খাল খাওয়ার সাথে অন্যতম একটি বিষয় জড়িত সে অন্যতম বিষয় হচ্ছে তারা শুধু মাখলুক না মাখলুকু তারা নূর থেকে শ্রেষ্ঠ আসলে উল্লাহ সাল্লাহাম মধ্যে বলেছেন ওখুল এখা মেলা এখা আল্লাহ হাব্বুল আলীন ফেরিস্তাদেরকে সৃষ্টি করেছে নূর থেকে তারা আলো থেকে সৃষ্টি এখানে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে হবে সেটি হচ্ছে এই আমাদের অনেকের ধারণা বা এই ধারণাটা অনেকের মধ্যে কাজ করে যে মনে হয় নূর থেকে সৃষ্টি হলে তিনি হয়তো অনেক বড় সম্মানিত বা মর্যাদাপূর্ণ ব্যাপারটা এমন নয় নূর থেকে সৃষ্টির কারণেই মর্যাদা ফেরিস্তাদের বেশি এমনটা নয় বরং ফেরিস্তাদেরকে আল্লাহ আব্দুল্লাহিন নূর থেকে সৃষ্টি করেছেন তাদের একটা বিশেষ বৈশিষ্ট্য মানুষদেরকে আল্লাহ আব্দুল্লা সৃষ্টি করেছেন মাটি থেকে এটা মানুষের বিশেষ একটা বৈশিষ্ট্য এবং মাটি থেকে সৃষ্টি করে আল্লাহ সুবান তারা ফেরিস্তাদের উপর মানুষ থেকে সম্মানিত করেছেন মাকলুকাতের মধ্যে ফেরিস্তাদের উপর মানুষদেরকে আল্লাহ সুবানুয়া তারা সম্মানিত করেছে মর্যাদা দিয়েছেন বুঝতে পেরেছেন কিনা সুতরাং এই চিন্তা করার কোনো সুযোগ নেই যে ফেরিস্তাদেরকে নূর থেকে সৃষ্টি করেছে জন্য ফেরিস্তার সম্মানিত অনেকে ধারণা হচ্ছে এটা যেহেতু আল্লাহ ফেরেস্তাদেরকে সৃষ্টি করেছে নূর থেকে তাহলে ফেরেস্তারাই মূলত আল্লাহ এবং মহান সৃষ্টি ফলে আমাদের এই বাংলাদেশে বা এই ভারতবর্ষে অনেকে দেখা যায় তাদের আকিদা হচ্ছে এই যেহেতু ফেরেস্তারা নূরের তৈরি রাসুল সালাম নূরের তৈরি এবং আপনার আর সুযোগ যে তারা মনে তার মা ছিল আল্লাহ ছিল তিনি আরবের সমাজের মধ্যে জন্মগ্রহণ করেছেন লোকেরা তার জন্মের ইতিহাস জানে এবং জন্মের ইতিহাস সংকুলিত হয়েছে মুসলমানরা করেছে অমুসলিমরা করেছে বুঝতে পেরেছেন না সুতরাং এই ধরনের ফালতু কথা বলে মানুষকে করার আমি কোন সুযোগ আছে বলে মনে করি না কিন্তু মানুষ ছিলেন তিনি মানুষ ছিলেন বনি আদম আদম সন্তান ছিলেন সুতরাং বনি আদম যে বস্তু থেকে তৈরি রসুল সেখান থেকে তৈরি তারা সম্মানিত নূরের তৈরি কিন্তু আল্লাহ সম্মান হবে তারা ফেরিস্তাদের নূরের তৈরি হওয়া সত্য মানুষের চেয়ে আল্লাহ একটি খুব ইম্পর্টেন্ট সেই মাসালাটা হচ্ছে এই আপনি একদম লোককে লোকদেরকে দেখতে পাবেন তারা অনেকে মনে করে থাকে যে আল্লাহ রব্বুল আলামিন যেহেতু আদম আরি সারাতামকে চেষ্টা করতে ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছেন দল মনে করেন যে না সবাই কি করা একটা গ্রুপ পবিত্র আল্লাহ রাবুল আলমের কাছে সম্মানিত বান্দা এখন তাহলে ইসলামকে নূরের তৈরি করবো না আমরা কিছু এই মাসানাটি খুবই ইম্পর্টেন্ট সেটা হলো এই আল্লাহ সুবাহ যখন আদম আলী ইসলাতামকে সৃষ্টি করলেন এটা আল্লাহ তালিকমতের মধ্যে পরে তার স্ত্রী হাবুয়া আলী হাসলাতামকে সৃষ্টি করলেন এই দুজনকে সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল এই দুজনকে জান্নাতের মধ্যে নিয়ে গেলেন জান্নাতে থাকার জন্য তাদেরকে বললেন যে তোমরা দুইজনেই এই জান্নাতের মধ্যে তোমরা বসবাস করো জান্নাতের মধ্যে তোমাদেরকে বসবাস করতে নির্দেশ দিলেন আল্লাহ সুবাহনব তালা এরপরে আল্লাহ রব্বুল আলমিন সেখানেই আল্লাহ সুবাহন তালা ফেরেস্তাদেরকে একটা নির্দেশ দিলেন যেমনি আদম আলী ইসলাত একটা নির্দেশ দিলেন তেমনি সমস্ত ফেরিস্তাদেরকে আল্লাহ রবুল আলমিন একটা নির্দেশ দিলেন সেটি হচ্ছে আদম আলী ইসলাত আসলামকে করার জন্য وإذا قلنا للملائكه اسجدوا لادم ار যখন আমি বললাম اسجدوا لادم ده আদম কি সিজদা করে জানেন একটু ভালো করে বুঝে নেন اسجدوا لادم এই শব্দে আহ জামাত রাখিদা হচ্ছে ফেরেস্তারা আল্লাহ আলমের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পর ফেরেস্তাদের পরিচয় আমরা যখন দিয়েছি তখন বলেছি আল্লাহ তারা যে নির্দেশ দেন নির্দেশের ফেরেস্তারা অবাধ্য হন না কেউ অবাধ্য ফলে সুরায় সোয়াদের বাহাত্তর নম্বর আয়তের মধ্যে সুরায় সুয়াদের বাহাত্তর নম্বর আয়ের মধ্যে আল্লাহ সু তারা বলেন فسجد الملائكه كلهم اجمعون شاء الفريشتারা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ অনুসরণ করে সিজদা করেছে সবাই সিজদা করেছে সমস্ত ফ্রেস্তা এই সিজদা করেছে সুন্নাহর ও শরীয়াহর আহলে সুন্নাতুল জামাআত বিশ্বাস পোষণ করে এবং আকীদা অপরিহার্য যে ফ্রেস্তাদের আপনারা যারা পড়তে পারেন পড়লে বিভ্রান্তি হওয়ার জন্য বিভ্রান্ত হওয়ার জন্য সুযোগ হবে এত দীর্ঘ আলোচনা করেছেন অপ্রয়োজনীয় ফালতু আলোচনা আল্লাহর কিতাবের অতিরিক্ত তাফসিলের কোন প্রয়োজন যে কথা আল্লাহ আব্বুল আলমিন কোরআনের মধ্যে মনে করেছেন সেটা কোরআনের মধ্যে বলে দিয়েছেন যেটা প্রয়োজন মনে করেন সেটা আসে আলোচনা করার আসমানি ফেরিস্তা আর জমিনী ফেরিস্তা আপনি দেখবেন আমাদের দেশীয় আলমুল আমাদের বিভিন্ন মাহফিলে দোয়ার মধ্যে দেখবেন যে আসমানি ফেরিস্তা জমিনী ফেরিস্তা মানে কি কোথায় বসবাস করে বলছি এমন নয় ফেরিস্তারা নাজিল হয়ে থাকে তখন তিনি বলছেন যে সমস্ত ফেরিস্তা করেছে শুধু আসমানে যারা ছিল তারা জমিনে যে ফেরিস্তারা ছিল তারা আল্লাহ তারা করেননি ফলে একদল লোকের এই ধারণা হচ্ছে যে ফেরেস্তারা মূলত যারা জমিন ফেরিস্তা আছে তারা মানে চিন্তা করে নাই আসমানের ফেরিস্তা করেছে আবার কেউ না ফেরস্তাদের মধ্যে করা থেকে আদম আলী ইসলাতামকে সিজা করা থেকে একজন ফেরিস্তাও বিরত ছিলেন না একজন ফেরিস্তাও বিরত ছিলেন না ফলে এ বিষয়ে শেখুল ইসলাম ফেরা তাকে সিজদা করেনি বরং জমিনের ফেরিস্তা অথবা আসমানের ফেরিস্তারা সিজদা করেছে যে কুরআন কারীম কে মতো মিথ্যা প্রতিপন্ন করলো কুরআন প্রতি মিথ্যা রূপ করলো কুরআন প্রতি মিথ্যা রূপ করলো কুরআন কারীম কি সে মিথ্যা জাবস্থ করলো কারণ ওয়াহাদাল কওল ও নহহু লাইসা মিন আকওয়ালিল মুসলিমিন ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা এই ধরনের কোনো বক্তব্য না মুসলমানরা এটা মূলত এক ধরনের দার্শনিক যারা নিজেদেরকে মনে করতো যে না ফেরিস্তা বলতে কোনো জিনিস নেই ফেরিস্তা হচ্ছে মূলত মানে মানুষের সৎকর্মশীল লোকদের অন্তরের যে পাওয়ার এটাকে বলতে ফেরেস্তা বলা হয়েছে বিবেচনা করেছে এটা হচ্ছে মূলত লোক এটা তাদের বক্তব্য ইসলামের মৌলিক যে আকিদা রয়েছে আকিদার পরিপন্থী বক্তব্য বরং ফেরিস্তারা আদম ইসলামকে সিসাই করেছে কারণ কারণের মধ্যে সিস্তা আসা এসেছে এরপর এখন আলাদের মধ্যে একটা নিজা ব্যক্তি আহ তফসিলি হয়ে গেল মুফাসির কেরাম এই আয়াতের তফসিলের মধ্যে একটা বড় ধরনের নিজা ব্যক্তির মধ্যে পড়ে গেলেন কেন এই নিজা ব্যক্তির মধ্যে পড়লেন তারা আল্লাহর এই নির্দেশকে সত্যিকার ভাবে না বুঝার কারণে নিজা ব্যক্তির মধ্যে পড়ে গেলেন তারা বললেন যে ফেরিস্তারা যদি আদমকে চিন্তাই করে তাহলে তো মানুষদেরকে চিন্তা করা জায়জ হয়ে যায় बुल आलम आदम के निर्देश दिए मैं छाने ভারতবর্ষের বড় বড় আলমদের মধ্যে একটা মোনাজারাও হয়েছে একটা ভিন্ন কিতাব লিখা হয়েছে সেই বাস্তারটি হচ্ছে এই মানুষজনকে চিন্তা করা তাহলে এটা শির্ক হবে নাকি কবিরা গুণা হবে আল্লাহ রাবুল আলমিন যেহেতু আদমকে চিন্তা করতে নির্দেশ দিয়েছেন আল্লাহ রবুল আলমিন তো কখনো শির্কে অনুমোদন দেন নাই শিল্পকে আল্লাহ রব্লুল আলমিন কখনো অনুমোদন দেবেন না তাহলে কি কবিরা গুণাকে আল্লাহ গেছে অনুমোদন থেকে চিন্তা করা শিল্প কবিরা গুণা বিশাল একতালাপ করেছেন এই বিষয় দু তিনটি বই রয়েছে আরবি উর্দু এবং ফার্সি ভাষায় বাংলা ভাষায় অনেক আগে ছোটবেলায় পড়েছি মনে আজ থেকে আমার মনে হয় সাতাশ আঠাশ বছর আগে পড়েছি আজকে না আজকে পড়ার সময়ও পাইনি এরপর আসলে আরেক দল বললো যে এই যে সিজদা এটা তো মূলত সিজদা ছিল না এটা ছিল তাহিম তাহাইয়া সিজদার দুবাগে বিভক্ত এই তাফসির সর্বপ্রথম তথাকথিত মুফতি ইয়ার খান বেললবী আবিষ্কার করেছে তার তাফসির মধ্যে বেললবীদের ইমাম নাম শুনছি কিনা আপনার না শুনেন নাই হ্যাঁ কেউ শুনেন না এই গানে করার জন্য সবচেয়ে বেশি নিজের জ্ঞান এবং আইনকে সবচেয়ে বেশি মানে ব্যবহার করেছে ব্যয় করেছে সেই আল্লাহ ভালো জানেন তার সম্পর্কে সেই বাংলা বাজারে গেলেই দেখবেন যে বই আছে আপনারা কেউ বই পড়েন না উঠবে একটা বই আছে তাহাইয়া অভিবাদন হিসেবে আদালতকে সিজদা করার জন্য বলা হয়েছে এটা সিজদা ছিল না শুধুমাত্র আল্লাহ রাবুল আলমীর জন্য বান্দার জন্য কোন অবস্থায় নেই সেই সেজা হচ্ছে সেজাত বুঝতে পেরেছি কিয় সেতু তাব এই বাদতের যেটা এ বাদত হিসেবে মানুষ করে থাকে দুই ভাগে বাদ করেছেন বলেন যে আমরা আমাদের বীর বুজুর্গদেরকে আমাদের তথাকথিত অলি কুতুবদেরকে আমরা যে সিজা করে থাকি এই সিজা সিজাতে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছে বুঝতে পেরেছে কিরা এটা হলো সিজার তাজিম তাজিম তাকে চিন্তা করতেছে সুতরাং এটা কোন অবস্থায় নাচ কবিরা হবে না সির ক হবে আগের গুরুত্ব বলছে যে কৃষ্ঠির কবে না অব কি হবে কবিরাগুনা হবে এবার দল আসল বললো কবিরা গুণা হবে না এটা হবে কিভাবে দলিল নিয়ে আসতে আবুদাউদ্দি বলেছেন আমাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না ওই ব্যক্তি মানলাম ইউ যে আমাদের মধ্যে বড়দেরকে সম্মান করে না আর সম্মানের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে मुस्लिम बृद्ध व्यक्ति के कोरोना अपनी तीम करते क्या हजुर केविष्कार दल थे आविष्कार कर दिए तम जा समस्त व्याखाई मूलत आल जमत अबाब ग्रहण जो कर নির্দেশ এটা আপনার তাহিয়া এটা আপনি নিজ আবিষ্কার করেছেন পোষণ করে এটি এই বাদক ছিল আল্লাহর আনুভূত ছিল এবং এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের নির্দেশ ছিল যেহেতু আল্লাহ তারা নির্দেশ দিয়েছিল যদি তাকার এই নির্দেশ না থাকতো তাহলে ইংলিশ মাল না হলে তথাকথিত যাওয়া বের হোক এখান থেকে দূরে সরু বুঝে যাচ্ছে যেই করবার মাধ্যমে যে ন মাধ্যমে আল্লাহর আনুগুত তারা করেছে এই কারণেই মূলত এটাকে কোন অবস্থায় কোন ধরনের সিজদা থেকে ভাবে তামিল করা কোরআনে করিমের অনুমোদন নেই ফলে আল্লাহ সুবান কোরআনে যত জায়গায় এই সিজদার কথা উল্লেখ করেছেন কোথাও সিজদা ছাড়া আর কোন শব্দ ব্যবহার করেন সিস্দাই ব্যবহার করেছে বিষয় আহলসুল তাদের আকিদার মধ্যে এটি উল্লেখ করেন সেটি হচ্ছে এই এটি আদম আলী সালাতামের জন্য একটা রিম এবং সম্মানও ছিল যেহেতু আল্লাহ রব আলীন তার এই পুত যাদের সম্পর্কে আল্লাহর আল্লাহ আদম আলী ইসারতালামকে তাহলে বুঝা যাচ্ছে যে এটা আদমের জন্য সম্মান ছাড়া আর কিছুই না ঠিক না এটা কোন সুন্দর এটা একটা সম্মানও ছিল তাই শেখুল ইসলাম রহমতুল্লাহ তার মজবু ফতোয়ার তিনি উল্লেখ করেন তিনি বলেন তিনি ইজমা নকল করতেছেন তারা এটি একেবারেই সমস্ত উম্মের ঐক্যমতের মাধ্যমে এটি সাব্যস্ত একটি বিষয় এটাকে অস্বীকার করার কোন সুযোগ নেই সুতরাং কেউ যদি মনে করে যে আদম আলী ইসলাত আসলামকে ফেরিস্তারা সিজদা করে নেই অথবা ফিরিস্তারা সিজদার নামে অন্য কিছু করেছে অথবা সিসিও কোন ধরনের অভিবাদন করেছে এই সমস্ত বক্তব্য মূলত শুদ্ধ নয় এবং সুনার অনুসারে যারা রয়েছে তাদের বক্তব্যের সাথে এটি সাংঘর্ষিক বরং আদম আলী ইসলামত আসলামের যে সিজদার নির্দেশটি ছিল সেটা ছিল হাকিকে সিসদা এখানে এই বক্তব্যের মাধ্যমে আরেকটি জিনিস বিভ্রান্তি অবনোদন হয়ে যায় সেটা হলো আহ তফসিরের একদল এক তফসির মধ্যে আরেকটা বিভ্রান্তি পথ আবিষ্কার করেছেন বলল যে আদমকি সিজ দাটা আল্লাহ যদিও নির্দেশ যে আদমক কি সিদ্ধা করার জন্য মূলত সিস আল্লাহর জন্য তাহলে আল্লাহ আদম কি বল আদম হলো কা এর মতো একটা কেবলা কেবলা আমরা তো কাবাগরকে চিন্তা করি না আমরা চিন্তা করি কাকে আল্লাহকে তা আমরা কেবলা কাকে কা আমরা কেবলাকে চিন্তা করি কাকে আল্লাহকে এখন তারা আবিষ্কার করলো যে আদম কি সিজা এটা মূলত কাবাগর এর মতো এটি সিজদা হচ্ছে মূলত শেখুল ইসলাম এবার তাই মেয়ের আহমদুল্লাহ বলেন এটাও একটা বিভ্রান্তি যেহেতু আল্লাহ আলমিন তাই কেউ যদি আদমকে কিবলা হিসেবে সাব্যস্ত করেন তাহলে আদমের মর্যাদার কাবা এবং বাইতুল মুকদ্দাসের মর্যাদা বেশি সাব্যস্ত হবে বুঝতে পেরেছেন কিনা কেন এটা আমাকে বুঝে যেতে পারবেন কিনা আপনি বলেন তো কিভাবে মানে হবে বেশি কে বলতে পারবেন এইটা এই কথাটা খেয়াল করে শুনতেছেন না কিন্তু আমি বুঝতে পেরেছি আপনাদের খেয়াল এখানে নেই মনোযোগ নেই বুঝলেন কারণ আদবের ইসাহ প্রস্তাবকে শুধুমাত্র একটা জন্য কেবলা করা হলো আর কাহাগর কে লক্ষ লক্ষ কোটি কোটি সিদ্ধার জন্য কি করা হয়েছে কেবলা করা হয়েছে তাহলে আদবের সে কাহাগর উত্তরটা আল্লা রবুল আলমীর প্রথম নবী আবুল মাসার মানুষের পিতা সর্বপ্রথম মানুষ এই পৃথিবীর মধ্যে সুতরাং এই ধরনের বক্তব্য যারা দিয়েছেন তারা মূলত আরেকটা বিভ্রান্তি তৈরি করেছেন যদি আদমকে কেবলা করা হতো তাহলে আরবি বক্তব্যে আসতো যে আদম যে আদমের প্রতি তোমরা সিজা করো আজকের মনে হচ্ছে আর আলোচনা করা যাবে না সময় শেষ না আমরা এই বাসাটি শেষ করতে পারিনি ইনশাল্লাহ আগামী দাস আমরা চেষ্টা করব যে বিষয়টি আরো একটু আরো গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো দৃষ্টি আকর্ষণ করা দরকার আমরা আলোচনা করতেছিলাম ইমান বিলাই আপনার রাখবেন যাতে ভুলে না যান এই জন্য স্মরণ করে দিচ্ছি হাজা ওসালদি যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা প্রশ্ন আছে কুফুরি কালাম বলে একটি কথা প্রচলিত আছে যা নাকি জাদুকররা ব্যবহার করে জাদুকর জাদুর কাটে এবং যা নাকি কোরআন ও আয়াতের বিকৃত করে তারা তৈরি করে বিষয়টি আসলে কি আমি মনে করি যেটা আপনার জানার দরকার নেই আল্লাহ তালা জি আল্লাহ রব্গুল আলম শুক্রিয়া আদায় করেন যে আল্লাহ রব্গুল আলম এটা আপনাকে জানার চাই যিনি প্রশ্ন করেছেন তাকে বলছি এবং তাকে সব সবাইকে বলছি যে এগুলো জানার কোন দরকার নেই দেখকরা বিভিন্ন ধরনের কুফুরিতে লিপ্ত হয় থাকেন এবং এই সমস্ত কুফুরির মাধ্যমে তারা জিন অথবা এই জাতীয় জিন জাতীয় বিভিন্ন ধরনের মানে যে প্রভাব আছে সেগুলোকে তারা মানে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসে এগুলো যারা আছে লিপ্ত রয়েছে আপনারা বলবেন যে অতিরিক্ত বলছেন সাইফুল্লা ভাই আমি চিনা একটা অতিরিক্ত বলবো এরা অধিকাংশ লোকই কুফিরি কালাম করে কুফুরীর সাথে নিজেদেরকে রেখেছে হয়তো তাবিজ নাহলে কবজ নয়লে জিনের আপনি যখন এদের সাথে যোগাযোগ করবেন তখন দেখবেন এদের আকৃদার অবস্থা এদের আমরের অবস্থা খুবই নাজুক খুবই নাজুক আল্লাহ তালা সবাইকে মাফ করুন সাধারণ দেবন্দী কি আমরা কি বিশ্বাস করেন ওহেদুল রুজুদের মানে দেবন্ধী আলেন যারা আছেন তারা হয় সম্পর্কে বা ওহে একটা ব্যাখ্যা রয়েছে তাদের যে নিজস্ব ব্যাখ্যা সে ব্যাখ্যাটি আমি কিন্তু খেয়াল আছে কিনা আপনাদের ওহেদুল রুজুদের আমরা গত মধ্যে করেছিলাম বলেছি তারা মনে করে থাকে যে আলফিল মধ্যে নিজেকে ফানা করে দেয়া এই বিষয়টা আপনারা বুঝেন প্রথমে এটি দীর্ঘ আলোচনা করেছি সেটা হলো একটা হচ্ছে আল্লাহ আর হচ্ছে না যদি আল্লাহর অস্তিত্বের মধ্যে ফানা হয়ে যায় তাহলে বান্দা কি আল্লাহ হবে না বান্দা হবে কোনটা কথা কি বুঝতে পেরেছেন যদি বান্দা আল্লাহর অস্তিত্বের মধ্যে ফানা হয়ে যায় তাহলে সে কি আল্লাহ হবে না বান্দা হবে এই এখানে সবচেয়ে বড় সমস্যা তারা মনে করেন যে যদি কোনো বান্দা আল্লাহর অস্তিত্বের মধ্যে হয়ে যায় আলবাহ আল্লাহর মাধ্যমে অথবা আল্লাহর অস্তিত্বের মানে তার মধ্যে আল্লাহর অস্তিত্বের বহির প্রকাশ ঘটে এই আকিদাটুকু অর্থাৎ রুজুদের অধিকাংশ সুফিদের মধ্যে রয়েছে অধিকাংশ সুখী চিন্তাধারার মধ্যে এই আকিদাটুকু রয়েছে এটি একেবারে বিভ্রান্ত আর যদি বলেন যে না তারা দুইজনের মধ্যে বান্দা যখন আল্লাহর অস্তিত্বের মধ্যে বান্দা কি হয়ে যাবে দেরিস হয়ে যাবে অথবা আল্লাহ অস্তিত্বের মধ্যে নিজেকে ফানা করে দিবে এখন ফানা করে দেওয়ার পর এই বান্দা যদি বান্ধা হয়ে যায় তাহলে তো আল্লাহর অস্তিত্ব আল্লাহ তো আর নেই আল্লাহ তোরা তাহলে এই এই বক্তব্যটুকু মূলত এখানে এই ধারণাটুকু ও মূলত ফানা ফিল্লায় যে ধারণা রয়েছে এই ধারণাটুকু মূলত শুদ্ধ নয় গ্রহণযোগ্য নয় এটাও মূলত একটা বিশাল বিভ্রান্ত যারা ওহেদাতুল বিশ্বাস ও প্রচার করে থাকেন তাদের স্বার্থকে স্বার্থ তো স্বার্থ অনেকটা জাহেরিয়াতে একটা স্বার্থ আর একটা হচ্ছে এই তারা মনে করে থাকেন যে এর মাধ্যমে যেটি মারা বিভ্রান্তি এছাড়া শুনছো ভাবতাম কবরে জীবিত নামিত এই অদ্ভুত প্রশ্ন এখানে আকিদার এই ক্লাস আমি আসলে বিমানান বিমানান মনে করতেছি আমরা আকিদার যে ক্লাসটা নিচ্ছি এটা হলো হায়ার এডভানা এখন এখানে আমাকে এই প্রশ্ন করলে আমি মনে করবো যেটা বেমানের মৃত্যু হয়েছে মৃত্যুর পরে রাসুল ইসলামা তাকে দাফন করে এসেছেন মাটির নিচে আয়সা দিয়া ঘরের মধ্যে সুতরাং রাসুলসামী মিত না মিতো এই প্রশ্ন যারা করেছেন তারা একেবারে বিভ্রান্তির মধ্যে রয়েছেন কারণ এর কোনো সুযোগ নেই রসুল ইসলাম অন্যদের মতো রাসুল্লাহ এবং মৃত্যু সকলের জন্য রাসুলদের মৃত্যুর মধ্যে পার্থক্য লোকদের মৃত্যু এসে যায় আমার কাছে মৃত্যু এসে আমার নিয়ে যাবে আমি বলতে পারবেনা হয়তো রাস্তায় পড়ে বুঝতে কিন্তু নবী এবং রাসুলদের কাছে আল্লাহ রাবুল আলমিন প্রথমে মালাকুল মৌ মৃত্যুর আপনি কি দুনিয়ার জীবনকে ইতিয়ার করবেন নাকি আসে দেওয়া হয় তাকে এবং সমস্ত নবীব রসুল এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম পর্যন্ত সমস্ত নবী বঙ্গ রসুল আসে করেছেন দুনিয়াকে তারা ইফতিহার করেননি শূন্যতের খত্যা অনুষ্ঠানে আপনি স্বজনদের দাওয়াতে দিয়ে দিয়ে আপ্যায়ন করার ব্যাপারে আর এমনি লোকদেরকে দাওয়াত করে খাওয়ালেন এমনি আপনি খাওয়ালে কোন নিষেধাজ্ঞা নেই শরীয়তের মধ্যে কোন হারাম বিষয় নয় কিন্তু ফরজ ওয়াজিবের কোন বিধানের মধ্যে প্রযোজ্য হবে না জনক ভাই প্রশ্ন করেছেন হাদিস হলেই কি আমরা কোনো আমল করতে পারবো এরপরে আমাদের দেশের ইসলামী ব্যাংকের কনস্ট্রাকশন এ ক্রয় করা ক্রয় করা হ্যাঁ কনস্ট্রাকশন এর কাজ করা যায় হবে কি इसलम बैंक बनाबे जाहिज हो क्या जहिजा सुनते मान ना अपनी बुझार कारण विवाद सुनत की विभिन्न दिक्थ विभिन्न धरण प्रकार गुल्लेख कर बुझे पे क्या प्रकार सब गुद्ध এবং একাধিক দিক থেকে একাধিক প্রকার রয়েছে সুনতের মানে সুনত সুন কাজ সুনতের ধরন হিসেবে সুনতে সুনতে কাউরিয়া ফেয়ারিয়া অথবা তার কি বলা হয়েছে সুনতের ধরন হিসেবে আর সুনকে সুলসালের আমুর নির্দেশের দিক থেকে শুনতে আখ্যাদা অথবা শূন্যত জাহেদা বলা হয়েছে এটা হলো নির্দেশের দিক থেকে এটা আমার শুধু পার্থক্যটা দিকের কারণে বিভিন্ন পার্থক্য রয়েছে এটা আর কিছুই নয় আহ এটি এই শুধু এই দুই প্রকার না আরো বিভিন্ন প্রকার রয়েছে কিছু কিছু ভালো লোকের মৃত্যুর পর তাদের নামের শেষে রহমতুল্লা কেন লাগানো হয় লাগানো হয় না এটা রহমতুল্লাহ বলা হয় থাকে বুঝতে পেরেছে লাগানো হয় না লাগাই যদি তিনি যান তাহলে এটা তিনি ভুল করেছেন রহমতুল্লা অথবা রাহমত আহদের নামে শেষে অথবা সৎকর্ম নামে শেষে বলা হয় তাকে দোয়া হিসেবে বুঝতে পেরেছেন যে আল্লাহ উপর রহম করুন আপনার বাপ মারা গিয়েছে এখন আপনার জন্য আপনি দোয়া করবেন এই ধরনের দোয়া করার বিষয়টি এটা নিজেরা মূলত লোকেরা যেহেতু তারা যারা বড় ধরনের উম্মের জন্য স্বীকৃতি হিসেবে তাদের জন্য দোয়া করা হয় তাকে রাহে মহা এর মাধ্যমে এটি দোয়ার বিষয় কেউ যদি কি স্ত্রীকে বলে আমি তোমাকে তালা দিব কিন্তু এটা ছিল তার রাখের কথা রাগ না রাগের কথা সমস্যা হয় অর্থাৎ এ কথা বলার কারণে যদি স্ত্রী তালাক হয়ে যায় তাহলে না তালাক হবে কিভাবে তালাক হওয়ার কোন সুযোগ নেই যেহেতু তালাক দেয়নি তালাক হবে না তালাক হয়নি আর আছে ধর আছে কি শুদ্ধ বাড়তেছে দেখা যায় আল্লাহ বলে যদি কোনো কাজ সংগঠিত হয়ে যায় তাহলে করেছেন এটা সামনে আলোচনার মধ্যে আসবে কোন সৃষ্টি করতে গিয়ে আসেন কে জানে একটু পড়ালা করুন আপনাদেরকে অনুরোধ করবো কুন করা ফাই শব্দ এগুলো এগুলো মধ্যে বলা হয়েছে আল্লাহ আল্লাহ তারা নির্দেশ যখন কোন বিষয় সৃষ্টি করতে চান তিনি বলেন খুন কোন শব্দটা আরবি শব্দ তিনি কোন শব্দ বলেন এটা বাদ দিতে পারেন তাহলে আমাদের এই মৌলিক আলোচনার মধ্যে অন্তর্ভুক্ত হবে মানুষ কি ফেরেস্তা থেকেও শ্রেষ্ঠ মানুষদেরকে মর্যাদা দেওয়া হয়েছে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মানুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন যেহেতু মানুষ মানে এ বাদের মাধ্যমে আল্লাহ তালা নৈকট্য লাভ করলেই সৃষ্টত্ব অর্জন করবে তবে এই সৃষ্টত্ব শুধুমাত্র মানুষদের মধ্যে আল্লাহ যারা ইমান তাদের জন্য বুঝতে পেরেছেন কিনা কলিমুল্লাহ মুশেক কবর গুজারীদের জন্য নয় এইত্ব শুধুমাত্র ইমানদার ব্যক্তিদের জন্য এটা খেয়াল রাখতে হবে যারা শিব করে থাকে তারা এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলমের যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টির ছেড়ে কৃষ্ট ওরা ইকাহু আলবাইনাদের মধ্যে আল্লাহ তারা বলেছেন এরা হচ্ছে নিকৃষ্ট সৃষ্টি একেবারে নিকৃষ্ট সৃষ্টি সুতরাং আল্লাহ রাবুল্লাহ করতেছে তারা এই ধারণা করার সুযোগ যে আমরা মানুষ আমরা সম্মানিত সর্বনিম্ন স্থানে তাদের স্থান হবে সুতরাং এটি মানে ফেরেস্তাদের চেয়ে শ্রেষ্ঠ এই জন্য যেহেতু তারা আল্লাহর ইবাদত করে আল্লাহ রাবুল্লাহ নৌকটে লাভ করেছে আল্লাহ তো মালায়িকাদের আদমকে কে করতে বলেছিলেন কিন্তু জিনদের মধ্যে থাকলেও কিন্তু নিজেকে মানে নিজের অধীনস্থ ছিল খিঞ্জাব হবে খিনজিব নয় খিনজাব খিনজাব নামে এক শয় আছে যে নামাজে ডিস্টার্ব করে মনোযোগ নষ্ট করে সুসম বলেছেন নামাজে এমন আল্লাহর কাছে আশ্রয় চাইতে এবং এটা মুসলিম হাদিস কিন্তু কখনো মানুষকে বা আলেমকে এমন করতে দেখি না দেখবেন কিন্তু ওই আলেমকে যদি সয়তারে আপনার আপনার আল্লাহ করেন ওই আলেমকে সয়তারে তো ওইভাবে পরিচিত করতেছে আপনি দেখবেন কেন এটা জায়েজ জায়েজ এটা করতে পারেন তবে আশঙ্কা করলে করবে এটা সবসময় এটা করবে ব্যাপারটা এটা তোমার কাছে দূরে চলে যায় আহানাক আল্লাহাম রাস্তা করে কথা জ঺